বিসমিল্লাহ রহমান রহিমা اصول সালাসা অর্থাৎ তিনটি মূল দ্বিতীয় মূল হচ্ছে ইসলামের আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা আল্লাহর দিনের একটি বিষয় ছিল ইসলাম ইসলামের পাঁচটি স্তম্ভ প্রথম স্তম্ভ যে সম্পর্কে বিস্তারিত আলোচনা গত সপ্তাহ হয়েছে আল্লাহ পাকের একত্বের সাক্ষ্য প্রদান করা অর্থাৎ লাহ ইল্লা সাক্ষ্য প্রদান করা এবং মহম্মদ সাল্লাহ সাল আল্লাহ রসুল এর সাক্ষ্য প্রদান করা আল্লাহ পাখের সাক্ষ্য প্রদান তার দলিল প্রমাণ এবং রাসুল্লাহের সাক্ষ্য প্রদানের দলিল এবং হিসাবে গ্রহণ করলেন শাহাদাত দিলেন এর অর্থ এসব নিয়ে আলোচনা হয়েছে নবী সাল্লা আনুগত্য করা তিনি যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা তিনি যে সব কাজ কথা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং তার নিয়ে আসা পদ্ধতি মোতাবেক আল্লাহর ইবাদী করা তারপর লেখক উল্লেখ করেছেন যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সলাহ এবং তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত নামাজ তারপরে জাকাতের ব্যাখ্যা এবং তার দলিল উল্লেখ করেছেন বলছেন ওয়া দলিল ও সালাত জাকাত নামাজ বা সালাত যে হচ্ছে ইসলামের দ্বিতীয় মূল স্তম্ভ এবং জাকাত হচ্ছে इसलमर एक गुरुत्वपूर्ण स्तम्भ एसवे दलिल की तफ सौहिद्ल तौहि व्याख्या पओ लोहुता महान आल्लाणीते तौहि कथा आल्ला एकत्र कथा सलात नाम कथा जकत कथा अल्लाह पाक उल्लेख करती दिन आख्यय कर আদেশ করা হয়নি ইল্লা কিন্তু একমাত্র তার মানে একমাত্রই আদেশ করা হয়েছে তুমি এই কাজ করতে পারবে না তবে এটা করতে পারো অর্থাৎ তুমি একমাত্র এই কাজটি করতে পারো অমা তাদেরকে আদেশ করা হয়নি কিন্তু আল্লাহ পাকের আদিষ্ট হয়েছে তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকের এবাদত বন্দেগী লীন আলাহদ্দিন এবং তার জন্য তাদের দিনকে তাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে নেখুত নির্ভেজাল করে হনাফা এবং আল্লাহর দিকে হানিফ অর্থাৎ একমাত্র আল্লাহর দিকে ধাবিত তো হনাফা আল্লাহাক যখন ইব্রাহিম আলী সালাম হানিফ ছিলেন একমাত্র আল্লাহর দিকে ধাবিত ছিলেন তেমনি তোমরাও খালেস অন্তর নিয়ে অনুগত হয়ে তোমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে এবাদত বন্দেগি করো এবং এই এবাদত বন্দেগীর বাস্তবায়িত হবে ওই সালা নামাজ কায়েমের মাধ্যমে নামাজ কায়েম করতে হবে নামাজ আল্লাহ পাক পাঁচ ফরজ করেছেন সুতরাং পাঁচক্ত নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা নামাজ আল্লাহ পাক ও ফরজ করেছেন প্রত্যেকটি নামাজের অক্ত রয়েছে শুরু রয়েছে শেষ রয়েছে তার মধ্যে নামাজ কায়েম করায় হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত হচ্ছে খুশু খুশু বিনয়ী হয়ে আন্তরিকতার সাথে নামাজ পড়া সুতরাং সেইভাবে নামাজ পড়ায় হচ্ছে নামাজ কায়েম করা নামাজ যেইভাবে রসল উল্লাহ সাল্লাম পড়েছেন কায়েম করেছেন যেই রকম শুরু থেকে শেষ পর্যন্ত নাবিস আসলামের নামাজের বিবরণ ছিল সেইভাবে নামাজ পড়াই হচ্ছে নামাজ কায়েম করা হচ্ছে নামাজ